আলহামদুলিল্লাহ রাবিল আলমিনাম আল্ আশাফিলামসলিন নবীন মহাম্মী আসফাবজমাইন সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক গত সেশনে সোহিয়াল বুখারি থেকে যে হাদিসটি আমরা নিয়েছিলাম সেটা ছিল কিভাবে আল্লাহ তালা নেকরদেরকে একটি সুন্দর মৃত্যু দান করেন তারা আনন্দের সাথে আল্লাহ তালা কাছে যাওয়ার জন্য অধীর অপেক্ষায় থাকে আর কীভাবে গুণাগারদেরকে কঠিন মৃত্যু দেওয়া হয় এবং তারা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে এরপরে আমরা এসেছিলাম যে কিভাবে আমরা আমাদের জীবনে সুন্দর মৃত্যু নে মৃত্যু আশা করতে পারে কোন আমলের মাধ্যমে আল্লাহতলা আমাদেরকে এই খোশনসিব করবেন এবং সে আলোচনায় আমরা বলেছিলাম ইস্তেকামত কোরআন পাক থেকে আল্লাহ তালা বলেছেন দিনের উপরে মজবুত হয়ে থাকা দিনের আমল থেকে সরে না যাওয়া দুই নম্বর আমরা বলেছিলাম তাক অর্জন করা চেষ্টা করা আল্লাহর ভয় অন্তরের মধ্যে গেঁথে নেওয়া তিন নম্বরে আমরা আজকে যাব সেটা হচ্ছে হসন বিল্লাহ তা আল্লাহ তালার প্রতি সুন্দর ধারণা রাখা যে আল্লাহ তালা আমার ব্যাপারে মেহরবানি করবেন আল্লাহ তালা আমাকে মাফ করে দেবেন আল্লাহ তালা তার সন্তুষ্টি আমার প্রতি নাজিল করবে। এমন একটা হসনুদ্দন সুধারণা আল্লাহতালার ব্যাপারে মনের মধ্যে লালন করা মজবুতভাবে যে ব্যক্তির আমল যত মজবুত হবে এই সুধারণাটা তার জন্য তত সহায় হবে এটা একটা পজিটিভ ধারণা কিন্তু কেউ যদি আমল না করে আর শুধু সুধারণা করে এটা হবে একটা অবাস্তব স্বপ্ন এবং কল্পনা মাত্র বাস্তব আমলের সঙ্গে মিল রেখে যে ব্যক্তি আল্লাহ তালার কাছে যাওয়ার সময় হসনুজ্জ্জন রাখে সুধারণা রাখে এটাও তার ভালো মৃত্যু আসার কারণ হতে পারে এ ব্যাপারে নবী করিম সাল্লা হাদিফ শরীফের সাদ করেছেন আহাদুকুম ইল্লা বিল্লাহ হাদিস তোমাদের কেউ মৃত্যু মৃত্যুবরণ না করে আল্লাহ তালার প্রতি সুধারণা না রেখে আল্লাহ তালার প্রতি সুধারণা পোষণ করে যে আল্লাহ আমাকে মাফ করে দেবেন আল্লাহ আমার প্রতি খুশি আছেন এই রকম একটা ধারণা নিয়েই যেন তুমি মরতে পারো এই খেয়াল করো মৃত্যুর সময় ঘনিয়ে আসলে এই দিকটাকে নিজের মধ্যে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করো একটি হাদিস এসেছে আনাসল অনুবর্ণনা করেন একটি যুবকের মৃত্যুর খবর এসে গেলো নবী করিম সাল্লাহ আসলামের কাছে তার সাকরাত শুরু হয়ে গেছে বা সময় এসে গেছে সে বেশি দূরে ছিল না নবী করিম সাল্লাম তাকে দেখতে গেলেন যুবকটাকে লক্ষ্য করে তিনি বললেন কাইফেতা হে যুবক তোমার এই মৃত্যুর সময়ে তোমার শেষ সময়ে অন্তিম সময়ে তোমার কাছে কেমন লাগছে কি ফিল করছো তুমি এখন সুন্দর উত্তর দিলেন যুবকটি যে আল্লাহর কাছে অনেক আশা আছে আমার যে তিনি আমাকে মাফ করে দেবেন তিনি আমার সন্তুষ্ট হবেন এই আশাটা আমার মনের মধ্যে আছে পাশাপাশি ও আসা কিছু গুনা করে ফেলেছি গুনাগুলো ভয়েও আমার মধ্যে বিদ্যমান রহমতের আশাও করছি আবার গুনার কারণে ভীত আছে হাজিশাতে বর্ণিত হয়েছে হাজিশ হাসান তিনি তখন বললেন যে এই মুহূর্তে এই সময়ে অন্তিম সময়ে যখন কোনো বান্দার দিলের মধ্যে এই দুটো জিনিস পাশাপাশি থাকে এক সঙ্গে থাকে তাহলে অবশ্যই আল্লাহ আল্লাহতালা সে যে আশা পোষণ করেছে সেটা তাকে দেবেন এবং যে বিষয়ে সে ভীত আছে সে ভয় থেকে আল্লাহ আল্লাহতালা তাকে নিরাপত্তা দান করবেন তার দুটো জিনিস একসঙ্গে থাকবে একজন মমিনের ইন্তেকালের সময় ভয় থাকবে আল্লাহর আজাবের ভয় যে আমি অনেকগুণা করেছি অপর দিক থেকে আল্লাহ তার তবা কবুল করবেন তাকে মাফ করে দেবেন তাকে জান্নাত দেবেন এই আশাও সে বেশি বেশি করে করবে তবে সালফে সালেহীন দুটো পাশাপাশি রেখে বলছে যেন একটু রহমতের আশাটার ভার যেন বেশি থাকে দুইটাই থাকবে কিন্তু আল্লাহর রহমতের দিকে ঝোঁকটা যেন বেশি যায় নেই ইনশা আল্লাহ আমার প্রতি রহম করবেন এইটার জন্য আশাটা বেশি হয়ে যায় ভয়ের তুলনায় আল মোহতাম সোলাইমান আর তাইমি রহমতুল্লাহ আলী বলেন যে আমার পিতা সোলাইমান রহমতুল্লাহ আলী যখন ইন্তেকাল হয় বড় দিনদার ছিলেন তিনি হিনা হাদারাতুল আফা ওনার মৃত্যু যখন ঘনিয়েলো আমাকে বললেন ইয়া মোতামের সন্তান হাত দিয়ে বীররখাস লা আল্লি আলকাল আমাকে তুমি একটু যে কারণে আল্লাহ মাফ করে দেন আল্লাহ কত মাফ করেন আল্লাহ রহম করেন বালদাকে কিভাবে মাফ করেন কিভাবে রহম করে দিয়েছেন এই ঘটনাগুলো শোনাও কোরআন হাজি থেকে এগুলো শোনাও শোনাতে শোনাতে আমি আল্লাহ রহমতের আশায় থাকতে থাকতে যেন দুনিয়া থেকে পার হয়ে যাই তাহলে আল্লাহ রহমতের আশা করা হসনুজন সুধারনা রেখে মৃত্যুবরণ করা ভালো মৃত্যুর জন্য একটা সহায়ক বিষয় এইগুলো তিন নম্বর চার নম্বর হচ্ছে আশ্চ জীবনে সত্যবাদী তার আমল বেশি করে করা সত্যবাদী হওয়া সততার উপরে থাকা মিথ্যা কথা পরিহার করা আল্লাহ তালা সুরাত একশো উনিশ নম্বর আয়তের সাত করেছেন ইমানদার লোকেরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে থাক আমার চলাফেরাও হবে যারা সততার উপরে থাকে সত্যবাদী মৃত্যুকরা যেন আমার বন্ধু বান্ধব সহচর না হয় নিজেও যেন সত্যের উপরে থাকি এটা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নাসিহা করেছেন আমাদেরকে তাকিদ করেছেন তারপরে হলো পাঁচ নম্বর আত্মাউবাহ তোর কথা তো কত জায়গায় এসেছে আল্লাহ তালা এস করেছেন কত বই আল্লাহ হেজামিয়া আল্লাহ কুমতফ তোমরা সবাই তবা করো হে মোমেনরা আশা করা যায় তোমরা কামিয়াব হবে তিনি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন তাও করলে আমরা কামিয়াব হবো তাহলে আশা করা যায় তাও করলে তিনি আমাদেরকে মৃত্যু দান করবেন এই বিষয়ে তবার গুরুত্ব সম্পর্কে তো সময় কখন পার হয়ে যায় আল্লাহ রসুল্লা সাল আলীবের আল্লাহ তালা বান্দা তবা কবুল করেন যতক্ষণ আর সাকারাতুল মৌধ শুরু না হয়ে যায় শেষ নিঃশ্বাসে টানা শুরু না হয় তাহলে একদম শেষ মাথায় তবা নয় তবাটা আগে থেকে করতে তবে কেউ যদি আগে থেকে তবা করে আসে তখন মৃত্যুর সময় টানাটানির সময় তবা করলেও কবুল হবে কারণ সে আগে থেকেই তবা করে এসেছে আর যে ব্যক্তি আগে করেনি এখন করতে চায় তার জন্য দরজা খোলা হবে না পাঁচ নম্বর গেল এখন আসলো ছয় নম্বর আলখাউফ মিনসু ইল খাতেমা আল্লাহ তালার কাছে খারাপ মৃত্যু থেকে সব সময় টানা চাওয়া এই জন্য দরখাস্ত দেওয়া যে আল্লাহ আমাকে এমন দান করবেন না যে মৃত্যু গুনাগারদের হয় যে মৃত্যু হয় আপনার অসন্তুষ্টির ভিত্তিতে আল্লাহ এই মৃত্যু থেকে আপনি আমাকে হেফাজত করেন রক্ষা করেন এই বিষয় হাজির আবু হরাই রাদ আল্লাহন বর্ণনা করেন কসুল্লাহ আলী ও কল আল্লাহ আল্লা থেকে বর্ণনা করেন আল্লাহ তালা বলেন যে আমার ইজ্জাতের কসম আমার জালালের কসম আমি আমার কোনো বান্দাকে দুইবার নিরাপত্তা দেব না আর দুইবার ভয়ের মধ্যেও রাখবো না সে একবার নিরাপত্তা পাবে আরেকবার তাকে ভয় পেতে হবে দুনিয়া আখ দুই দুজন দেখি এক জায়গায় ভয়ে থাকতে হবে আরেক জায়গায় নিরাপত্তা পাবে দোনো জায়গায় ভয় অথবা দোনো জায়গায় খুব নিরাপদ থাকবে তা হবে না ইন হু আমি নানি ফিদ দুনিয়া আখ আফতু হুই আমা আজমা আইবা দুনিয়া আমার ভয় থেকে একদম বেপরোয়া থেকেছে আমার ভয় তাকে কোনো রকমেই টাচ করেনি খুব ফুর্তিতে থেকেছে আমার ভয় তাকে ভীত করেনি তাহলে আমি আমার ভয় তাকে ভালো করে দেখাবো ওই দিন যেদিন সমস্ত মানুষকে আমি জমায়েত করব যে ব্যক্তি এই দুনিয়াতে আল্লাহকে ভয় করেনি আখেরাতে অবশ্যই আল্লাহর ভয় থাকতে হবে সেই জাহানাবের আগুনের ভয় থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই আর দুনিয়াতে সে যদি আমার ভয় ভীত ছিল সে অনুযায়ী তার জীবনকে পরিচালনা করেছে তাহলে আমি তাকে নিরাপত্তা দান করব ওই দিন যেদিন সমস্ত মানুষকে আমার কাছে জমায়েত করব হাসরের দিন আর তার কোনো ভয় থাকবে না আল্লাহাউফুন আলহিম আল্লাহমিয়াহ জানুন তাদের কোনো ভয় থাকবে না কোনো দুশ্চিন্তা থাকবে না সেদিন তাহলে আল্লাহর কাছে আজকে ভীত হয়ে থাকতে হবে এখন থেকেই যে আল্লাহ আপনার ভয় আমাকে দান করুন এবং আমাকে আখেরাতে নির্ভয়ে হওয়ার ব্যবস্থা করে দিন আর আল্লাহ যেন একটা সুন্দর মৃত্যু হয়ে যায় যে মৃত্যুর কারণে সঙ্গে সঙ্গে আমি ভয় থেকে পার হয়ে গিয়ে এতমিনানের সাথে হাসি খুশির সাথে আপনার কাছে যেতে পারি এরকম সুন্দর মৃত্যু দান করুন খারাপ মৃত্যু থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন সাত নম্বর সদাকা খায়ের বেশি করে করা ভালো মৃত্যুর জন্য এটাও একটা কারণ হাজিসে এসেছে সোনা এল তাি মশারি আসু তীতি হাদিস বর্ণিত হয়েছে হাদিস ভালো কাজ করা নেক কাজ করা দান খয়রাত করা দানশীল হওয়া মানুষকে খারাপ অবস্থায় পতিত হওয়া থেকে রক্ষা করে বিপদ আপদে পতিত হওয়া থেকে রক্ষা করে যত দান খয়রাত করবে তত বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন হাদিস দুনিয়ার অন্যান্য ছোটখাটের বিপদ থেকে আল্লাহ রক্ষা করেন তো মরণটা তো অনেক বড়ো বিপদ তো এই বিপদে থেকে আল্লাহ সৎ কাগে কাজে লাগাবেন না অবশ্যই হাদিসে যেহেতু আছে যে সৎ কা বিপদ আপদ থেকে বাঁচায় তাহলে অপমৃত্যুর মতো খারাপ মৃত্যুর মত গুণাগারী মৃত্যুর মত বিপদ থেকে আল্লাহ তালা বাঁচাবেন আশা করা যায় দর্শক মণ্ডলী আর কী কি কাজ করলে খারাপ মৃত্যু থেকে আমরা বাঁচতে পারি সেটার আলোচনা আমরা বিরতির পরে শুনবো এখন আমরা বিরতিতে চলে যাই চলে যাই আবিল্লা তৌফিক আসসালাম আহমতুল্লাহ আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে আলোচনা শুনছিলাম কি কি কাজ করলে আমল করলে আমলে লিপ্ত থাকলে ব্যস্ত থাকলে আল্লাহ তালা আমাদেরকে হসনুল খাহেমা একটা ভালো সমাপনা দান করবেন ভালো মৃত্যু দান করবেন তার উপরে আলোচনা শুনে আসছিলাম এখন আমরা শুনব যে কিছু কিছু লক্ষণ আছে যেগুলো যদি মৃত্যুর সময় আগে পরে আমাদের মধ্যে আসে বিশেষ করে মৃত্যুর সময় তাহলে এটা একটা লক্ষণ যে আমাকে আল্লাহ তালা ভালো মৃত্যু দান করছেন কিছু কিছু লক্ষণ ফুটে উঠে এবং হাদিসে এটা এসেছে এক নম্বর হচ্ছে আর্নদ কবি কালিমাতে রুহ রুহ বের হওয়ার আখান দিয়ে বান্দা কালিমাতু তাই বা কালিমা তু সাহাদা পড়ে মানকানা আল কালাম হিলাইলাহ দা খাল জাননা যে ব্যক্তি কালিমা পড়তে পড়তে চলে যাবে মৃত্যু হয়ে যাবে সে জান্লাতে চলে যাবে এটা একটা বড় লক্ষণ যে এই লোকটার মৃত্যু হচ্ছে খুব সুন্দর মৃত্যু ফসল খাতেমা হয়ে গেছে দুই নম্বর হচ্ছে আলমাউতু বেরাস কপালের মধ্যে একটু ঘাম চলে আসা মৃত্যুর সময় ছোট ছোট ঘামের ফোঁটা কপালে পাওয়া যাবে এই ব্যাপারে হাদিস এসেছে আরকিল জাবিন মোমেনের মৃত্যু হচ্ছে কপালে ঘাম সহকারে এই হাদিস মুসাদ আহমদে বর্ণিত হয়েছে কপালে ঘাম বের হয়ে তার মৃত্যু হয়ে গেল এটা একটা লক্ষণ এই লোকটি মোমিনের জিন্দিগি যাপন করেছে মমিনের মৃত্যু হলো আল ইস্ত শাহাদুফ ইহাদুল কেতাল আল্লাহর রাস্তায় মুজাহিদের তখন লড়াই করেন সেখানে যদি শাহাদত বরণ করেন সেটাও তার জন্য বড় উত্তম মৃত্যু অত্যন্ত উঁচু মানের মৌত হলো তার হাজি তিরমিতিতে এসেছে এবং শাহি এ বিষয়ে রসুল্লা সাল্লাম সাদ করেন শাহিদে ইন্দালি সিদ্ একজন শহীদের আল্লাহ তালার কাছে ছয়টা জিনিস পাওনা আছে তার সানে আল্লাহ তালা ছয়টা জিনিস বরাদ্দ করবেন ফি ইক ফরুল্লাহি আউআাল দামিহি শহীদের প্রথম রক্তের ফোঁটা তখন বেরিয়ে আসে শরীর থেকে এই প্রথম রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে আল্লাহ তালা সব গুণা মাফ করে দিলেন তবে অন্য হাদিসে এসেছে কিছু হকুল এবার থাকলে সেটা শোধ করে যেতে হবে দুই নম্বর হচ্ছে ও ইয়ারা মা কাদাহু মিনাল জান না শহীদের মৃত্যু হচ্ছে তাকে গুলি করা হচ্ছে তাকে গলা দিয়ে জবাই করা হচ্ছে তাকে পিটানো হচ্ছে সে মরে যাচ্ছে আমরা দেখি সে ছটফট করছে কিন্তু সে দেখতে পাচ্ছে জান্নাতে কোথায় তার ঠিকানা আছে সে জাননাতে ঠিকানা দেখছে ওখানে যাবে ফেরতরা তার সঙ্গে আছে কোনো চিন্তা করো না একটু কষ্ট পার হয়ে যাচ্ছে তুমি ওই জাননাতে চলে যাওয়া কাদের শহীদের যখন আমরা দেখি তারা অনেক কষ্ট হয় তার কিন্ত আসলে কষ্ট অনেক কমে যায় কারণ সেই জান্নাতের স্বপ্নে বিভোর থাকে এই কষ্ট কোনখান দিয়ে পার হয়ে যায় ট্যারই পায় না প্রথমে একটু পরে আর এত ট্যার পায় না যদি তার এখলাস থাকে তাকে আল্লাহ তালা এইভাবে সাহায্য করেন তাহলে সেই জান্নাতের তার ঠিকানা দেখে ফেলে তিন নম্বর হচ্ছে তার অজার উমিন আদাবুল কবর আল্লাহ তালা শহীদকে কবর আজাব থেকেও পানা দেন তারা কবর আজাব থেকে অ্যাকজেমটেড কবর আজাব তাদের হবে না এরপরে চার নম্বর হচ্ছে অয়া মানু আল ফাজা আল আকবর বড় যে ফাজা কেয়ামতের দিন যখন একটা বড় ধাক্কা লাগবে সব মানুষ বেহুশ হয়ে পড়ে যাবে যারা জিন্দা আছে যারা মুর্দা আছে সবাই ধাক্কা খাবে কিন্তু শহীদকে আল্লাহ ওই ধাক্কা থেকে বেহুশ হয়ে পড়া থেকে আল্লাহ তালা হেফাজত করে ফেলবেন তার নিরাপত্তার গ্যারান্টি থাকবে চার নম্বর হেলিয়াত ইমান আল্লাহ তালা তাকে ইমানের পোশাক পরিয়ে দিবেন। ইমানের আলাদা পোশাক থাকে বড় নুরানি পোশাক সবার থেকে সে ডিফারেন্ট হবে আল্লাহ তালা তাকে জান্নাতে জাননাতে সঙ্গে বিয়ে শি করে দিবেন। বড় বড় চোখওয়ালা ডাগর আঁখিওয়ালা আকর্ষণীয় চোখের যে মহিলাদেরকে তার ইন্ত রেখেছেন তাদের সঙ্গে শাদী করিয়ে দেবেন আকারিবিহি আর আল্লাহ তালা তার একান্ত আত্মীয় স্বজন পরিবার পরিজন থেকে বাসাই করে সত্তর জনের জন্য সুপারিশ করতে আল্লাহ তালা তাকে পারমিশন দেবেন কি কিসমত তাহলে চার নম্বরের মর্যাদা ছিল যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ তালা উত্তম মৃত্যু দান করেন আলমাউতুবিল কার পানিতে ডুবে মৃত্যুবরণ করলে তাদেরও শান আছে ফজিলত আছে চাই বন্যায় ডুবে মরুক অথবা নদীতে ডুবে মরুক যে কোনোভাবে পানিতে ডুবে মরলে আলমাউত বিল হাদাম বাড়িঘর বিল্ডিং বা পাহাড় ধসে যারা মৃত্যুবরণ করে তাদেরকেও আল্লাহতালা ভালো দান করেন আলমাউতবিল বাতন প্যাটের অসুখে যারা মৃত্যুবরণ করে তারাও মর্যাদা পাবে আলমাউত বিদ যারা মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে এই সবগুলোর ব্যাপারে হাজিস এসেছে আর সোহাদা ও খামসা পাঁচ ধরনের লোক শহীদ মর্যাদা পাবে এরা মেইন শহীদ না এদিকে বলা হয় শহীদ হাকি কী না হুকমি শহীদ না কিন্তু শহীদের একরকমের মর্যাদা তারা পায় সেকেন্ডারি ক্যাটাগরি তারা কারা আলমাত্র উন যে মহামারীর শিকার মাপতুন পেটে অসুখ হয়ে যার ইন্তকাল হয়েছে গারাক ডুবন্ত ব্যক্তি সাহেবুল হাদাম যার উপরে সাদ ভেঙে বা পাহাড় ধসে পড়ে মারা গেছে শাহিদ ফি সাবিনিল্লা আল্লাহ আস্তায় যারা মৃত্যুবরণ করেন তারা তো শহীদ হবে এই হাজিসটি এসেছে বোখারিতে এবং মুসলিম তো এই লোকগুলো আমরা জানি যে তারা জানি যে তাদের অনেক কষ্ট হয় যদিও অন্য হাজিসে এসেছে আল্লাহ কাছে পানা চাই রসুল্লা সাল্লা আল্লাহমিনী আউদ্বিকা আল্লাতে ওর হারাতেও হাদাম এরকম করে আসছে যে আল্লাহ ডুবে মরা আগুনে পড়া ছাদ ভেঙে পড়া এই সমস্ত ধসে যাওয়া এইগুলোতে পানা চাই তো সেটা দোয়া ঠিক আছে কিন্তু এরপরে যদি কোনো জৈবক্রমে ঘটে যায় বা আল্লাহ তালার হুকুমে ঘটে যায় তাহলে তার জন্য আল্লাহ আল্লাহতালা এই ফজিলত রেখেছেন গাজিয়ান তো গাজীন যে আল্লাহ রাস্তা লড়াই করেছে গাজী হয়ে ফেরত এসেছে শহীদ হয়নি গাজী হয়ে এসে যেমন খালিদাহ শহীদ হতে পারেননি গাজী ছিলেন তার জন্য ভালো মৃত্যু আল্লাহ তালা দান করবেন আলমাউ তো আল্লাহর রাস্তায় যে কোনো কাজে মৃত্যুবরণ করা আপনি দাওয়াতি দিনের কাজে বের হয়েছেন সেখানে ইন্তকাল হয়ে গেছে হজে গিয়েছেন এটাও ফিসাবিল্লা সেখানে ইন্তকাল হয়ে গেছে ওমরা করতে গিয়েছেন সেখানে ইন্তকাল হয়ে গেছে এলম শিখতে গিয়েছেন সেখান ইন্তেকাল হয়ে গেছে সবগুলো ফিসাবিল্লা মসজিদের দিকে রওনা হয়ে গেছেন ইন্তেকাল হয়ে গেছে মসজিদে বসা আছেন সেখানে ইন্তকাল হয়ে গেছে এগুলো ফিসাবিল্লাহার আন্ডারে আলবে আলমাউ তুল্লা দল যদি কারো মৃত্যু হয় কোনো কিছুর দংশনের কারণে সাপ বিচ্ছু এই জাতীয় কোনো বিষধর প্রাণীর দংশনে যদি মৃত্যুবরণ করে তাকেও আল্লাহ আল্লাহতালা সান দেবেন তার মৃত্যুটাকেও আল্লাহ ভালো মৃত্যু করে দিবেন। এই যে বান্ধা কষ্ট পায় কষ্টের বিনিময়ে কিন্তু তার গুনার কাফারা হয়ে যায় আর যার ফলে তার একটা ভালো মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে তবে বলবেন যে এরকম বহু লোক আছে একবার পাক্কা শক্ত গুণাগার তাকে সাপে মেরে ফেলছে তার মাথার উপর পাহাড় ভেঙ্গে পড়েছে তো এটার তো এই নয় যে তার আর কোনো গুণাটুনা থাকলেও কোন অসুবিধা নেই না এটা হচ্ছে যারা ভালো নেককার, কিন্তু এরকম ঘটে গেছে তাদের জন্য কনফার্ম হয়ে গেল আর যারা ভালো নেককার নয় কিছু নে আছে কিছু গুণা আছে তাদের গুণার কিছু কাফফারা হবে কিন্তু সব মাফ হয়ে গেছে তা নয় কিছু না কিছু থেকে যেতে পারে আরও কিছু লক্ষণ আছে আমরা শুনবো ভালো মৃত্যু ভালো মৃত্যু লক্ষণগুলো পরবর্তী শেশনে আমরা শুনবো এখন আমরা যে আমাদের বর্তমানে যে টেলিভিশন রয়েছে সেটাই নাকি দাঁতজাল আর এটাই প্রত্যেক মানুষের ঘরে ঘরে গিয়ে ফেতনা ফেসা সৃষ্টি করছে এখন এই ধারণাটা কতদূর সঠিক টেলিভিশনকে বলা হচ্ছে সবাই যেহেতু কম টেলিভিশনকে দাজ্জাল বলার কোনো কারণ নেই কারণ নেই এমনিতেই মানুষ আরব দেশে বলে যে লোক খুব বেশি দুষ্টামি করে এবং খুব বেশি অপরাধ করে তাকেও দাঁত বলে দাঁজা জেলা বলা হয় দাঁত বহু বচন আছে এটার দ্বারা মেইন দাঁত জল বোঝানো হয় না যেমন আরেকটা হাজি রসুল্লাহ সাল্লামসাদ করেছেন যে কে আমাদের আগে ৩০টা দাঁত জাল আসবে মানে তিরিশটা মিথ্যা নবী দাবিদার হবে ওগুলোকে তিনি দাঁত জল বলেছেন মিথ্যাবাদী তো এটা হইতে পারে কিন্তু তাই বলে টেলিভিশনকে দাঁতজাল বলাটা এটা তো কোনো ব্যক্তিও নয় মানুষও নয় মানানসই হয় না দুই হচ্ছে টেলিভিশনের মধ্যে খারাপ জিনিস আছে টেলিভিশনের মধ্যে ভালো জিনিসও আছে যেটা ভালো আছে সেটাকে এভাবে ইনকার করা তো কোনো কারণ নেই এটা একটা টুল এটা একটা অস্ত্র এটা একটা যন্ত্র ভালো কাজে ব্যবহার করলে ভালো কাজে লাগবে মাইক ব্যবহার করা যদি মাইক দিয়ে কোরআন তেলাওয়াত করে দিনের ব্যায়াম শুনে খুব ভালো জিনিস আর মাইক দিয়ে নাচ গান করে তাহলে খুব খারাপ জিনিস আপনার ঘরেতে যে দাও আছে দাওটা ভালো জিনিস তরকারি কুটেন দাও দিয়ে কারো যদি আপনি কল্লা ছেদ করে দেন তাহলে অনেক বড় খারাপ হয়ে গেল কাজের যন্ত্রকে এইভাবে বলার কোনো অর্থ হয় না আমাদের সময় শেষ হয়ে গেল বাকি প্রশ্নটা অনেক সময় আমরা নেব অবিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ